नमस्कार आज के बेस इंटरेस्टिंग डेटा स्ट्रकचार नहीं कथा किऊ ह्यू हमें एक पीडिएफ थे किोर्स मेटरियल आ देखे ही गभीरे जब बोझार चेष्टा करब जीव जिन क्यों क्या विभिन्न धरण और वास्तवजीवने कथाय कगे ठीक খুব সহজ করে বললে কিউ তো অনেকটা লাইনে দাঁড়ানোর মতোই তাই না একদম আর এই ডেটা স্ট্রাকচারের ধারণাটা মানে কিউয়ের মতো মৌলিক জিনিসগুলো বোঝাটা জরুরি কেন বলুন তো কারণ এটা আমাদের বুঝতে সাহায্য করে মানে কম্পিউটার বা অন্যান্য সিস্টেমগুলো কিভাবে বিভিন্ন কাজ বা ধরুন অনুরোধগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে আনে দক্ষতার সাথে সামলায় আচ্ছা এটা কিন্তু শুধু কোডিং বা প্রোগ্রামিংয়ের ব্যাপার নয় এর নীতিটা আমাদের চারপাশে মানে প্রতিদিনই দেখতে পাই হুম ঠিক তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই যে প্রশ্নটা আসে এ কিউ আসলে কি সোর্স বলছে এটা একটা রৈখিক বা লিনিয়ার ডেটা স্ট্রাকচার হ্যাঁ লিনিয়ার মানে ডেটাগুলো পরপর একটা লাইনে সাজানো থাকে লাইনের মতো হ্যাঁ আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা নীতি হল ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে ফিফো ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট হ্যাঁ যে ডেটা বা এলিমেন্টটা সবার আগে এই লাইনে ঢুকবে সেটাই সবার আগে বেরোবে বা প্রসেস হবে যেমন ধরুন উদাহরণ যিনি আগে এসেছেন তিনি তো আগে টিকিট পান হ্যাঁ এর দুটো প্রান্ত থাকে বলছেন ফ্রন্ট আর রেয়ার হ্যাঁ ফ্রন্ট হল সামনের দিক যেখান থেকে ডেটা বেরোয় মানে লাইনে যিনি সবার আগে আছেন আর রেয়ার হলো পেছনের দিক যেখান দিয়ে ডেটা ঢোকে মানে লাইনের শেষে যে যোগ দেয় এই ফিফো নিয়মটাই তাহলে কিউকে অন্য ডেটা স্ট্রাকচার থেকে আলাদা করে যেমন ধরুন স্ট্যাক স্ট্যাক তো সম্ভবত অন্য নিয়মে চলে ঠিক তাই স্ট্যাক কাজ করে এল আই নীতিতে মানে লাস্ট এন্ড ফার্স্ট আউট লাস্ট আউট হ্যাঁ যেখানে সবার শেষে যেটা ঢোকে সেটাই সবার আগে বেরোয় ভাবুন একটার ওপর একটা প্লেট রাখলে যেমন হয় সবার ওপরের প্লেটটাই তো আগে তুলি আমরা আচ্ছা আচ্ছা বুঝেছি কিন্তু কিউতে এই ক্রমটা মানে অর্ডারিংটা খুব গুরুত্বপূর্ণ কে আগে এলো তার উপর ভিত্তি করেই সবটা চলে বেশ তাহলে এর প্রধান কাজ বা অপারেশনগুলো কি কি সোর্সে কয়েকটার কথা বলা আছে যেমন এনকিউ এটা কি NQ এর মানে হল কিউয়ের পেছনে মানে রিয়ার প্রান্তে নতুন একটা ডেটা বা অ্যালিমেন্ট যোগ করা আচ্ছা যখন আমরা কিছু যোগ করতে যাই তখন কয়েকটা জিনিস দেখতে হয় বিশেষ করে যদি একটা নির্দিষ্ট সাইজের অ্যারে দিয়ে কিউ বানানো হয় তখন দেখতে হয় কিউটা ভর্তি কিনা মানে ফুল জায়গা আছে কিনা হ্যাঁ যদি জায়গা না থাকে মানে ভর্তি হয়ে যায় সেই অবস্থাকে বলে ওভারফ্লো তখন আর যোগ করা যায় না ওভারফ্লো আর যদি জায়গা থাকে তাহলে নতুন অ্যালিমেন্টটা রিয়ার প্রান্তে যোগ হয় আর রিয়ার পয়েন্টারটা মানে নির্দেশকটা এক ধাপ এগিয়ে যায় আর যদি কিউটা একদম খালি থাকে ভালো পয়েন্ট যদি খালি থাকে তাহলে প্রথম অ্যালিমেন্ট যোগ করার পর ফ্রন্ট আর রিয়ার দুটোই ওই প্রথম এলিমেন্টের দিকেই পয়েন্ট করে মানে ইন্ডেক্স জিরোতে এখানেও আগে দেখতে হয় কিউটা খালি কিনা মানে এমটি। যদি খালি থাকে খালি কিউ থেকে তো কিছু বের করা যাবে না সেই অবস্থাকে বলে সেটাকে ফ্লো নেওয়া হয় আর যদি সেক্ষেত্রে ফ্রন্ট আর রিয়ার পয়েন্টার দুটোকেই একটা বিশেষ ভ্যালিউ যেমন মাইনাস সেট করে দেওয়া হয় এটা বোঝানোর জন্য যে কিউ এখন খালি বুঝেছি তাহলে এনকিউ পেছনে যোগ করে ডি সামনে থেকে সরায় ফাইফো নিয়ম মেনে আচ্ছা সোর্সে আরেকটা কথা আছে। পিক। এটা কি বেশ কাজের এটা দিয়ে আমরা শুধু দেখতে পারি যে কিউ এর ফ্রন্ট প্রান্তে কোন এলিমেন্টটা আছে শুধু দেখা সরানো নয় না ডি এর মতো সরানো নয় শুধু দেখা অনেকটা লাইনের সামনে কে আছে সেটা উকি মেরে দেখার মতো ও আচ্ছা এখানেও অবশ্যই আগে দেখতে হয় কিউ খালি কিনা যদি খালি না থাকে তাহলে ফ্রন্টের এলিমেন্টটা কি সেটা রিটার্ন করে কিন্তু কিউ এর অবস্থায় কোন বদল হয় না তার মানে ডেটা না সরিয়ে শুধু জানার জন্য পিক ব্যবহার হয় একদম। একদমই কিউ খালি বা বর্তি কিনা সেটা চেক করারও ফাংশন আছে ইজ এম টি আর ইজফুল অবশ্যই এই দুটো হেল্পার ফাংশন খুব জরুরি এজ এমটি বলে দেয় কিউতে কোনো এলিমেন্ট আছে কি নেই আর এস ফুল জানায় কিউ তার ম্যাক্সিমামা যতক্ষণ থাকে ঠিক আচ্ছা এই যে সাধারণ বা লিনিয়ার কিউর কথা বললাম আমরা এর কি কোন অসুবিধা আছে কারণ সোর্সে দেখলাম আরো কয়েক ধরনের কিউর কথা বলা হয়েছে যেমন সার্কুলার কিউ বা বৃত্তাকার কিউ এটার দরকার কেন পড়ল হুম। লিনিয়ার কিউয়ের একটা সমস্যা আছে বিশেষ করে যখন নির্দিষ্ট সাইজের অ্যারে ব্যবহার করা হয় কি রকম ধরুন একটা পাঁচ সাইজের অ্যারে দিয়ে কিউ বানালেন প্রথমে পাঁচটা অ্যালিমেন্ট এন করলেন কিউ ভর্তি রিয়ার পয়েন্টারটা এখন অ্যারে শেষ ইন্ডেক্ক্সে মানে ইন্ডেক্স চারে আছে ঠিক। এবার ধরুন আপনি পরপর তিনটে এলিমেন্ট ডি করলেন ফ্রন্ট পয়েন্টারটা এগিয়ে এখন ইন্ডেক্স তিনে চলে এল আচ্ছা তার মানে অ্যারের প্রথম তিনটে জায়গা জিরো ওয়ান টু এখন খালি ঠিক কিন্তু রিয়ার পয়েন্টেরটা তো সেই ইন্ডেক্স চারেই আটকে আছে লিনিয়ার কিউ এর নিয়ম অনুযায়ী রিয়ার তো আর এগোতে পারবে না তার মানে নতুন কোনো এলিমেন্ট আর যোগ করা যাবে না যদিও সামনে জায়গা ফাঁকা একদম সিস্টেম বলবে ওভারফ্লো যদিও অ্যারেতে জায়গা আছে এতে তো মেমরি নষ্ট হচ্ছে ও এটা তো একটা বড় সমস্যা তাহলে সার্কুলার কিউ এই সমস্যার সমাধান করে কিভাবে ঠিক এখানেই সার্কুলার কিউর সুবিধা এটা অ্যারেটাকে লিনিয়ার না ভেবে একটা বৃত্তের মতো ভাবে হ্যাঁ যখন রিয়ার পয়েন্টারটা অ্যারের শেষ প্রান্তে মানে সাইজ ওয়ান পৌঁছায় এবং যদি অ্যারের শুরুতে ইন্ডেক্স জিরো জায়গা খালি থাকে যেটা ডিকিউ করার ফলে হয়েছে হ্যাঁ তখন রিয়ার আবার ইন্ডেক্স জিরোতে ফিরে আসতে পারে আর সেখানে নতুন এলিমেন্ট যোগ করতে পারে एक ही फ्रंट पॉइंटरों घुरे एट गाणितिका मड्यूलो अपारेटर परसेंट व्यवहार कर खूब सहजे इम्लिमेंट करा जाए रियर इक्ल्स टू रियर प्लस वान परसेंट सैजी जैसे रिइजी नष्टा ठीक एर फेमर व्यवहार अनेक एफिसिय है सोर्स उदाहरण हिसाब से ट्राफिक सीगनल गाड़ी साड़ कथा बच्चे वपारेटिंग सिसटेम राउंड रबिन स्केंजूलिंग এগুলো অনেকটা এরকম চক্রাকারী কাজ করে দারুণ তো মেমোরি বাঁচানোর জন্য খুব ভালো একটা আইডিয়া আচ্ছা এর পরের টাইপটা হল ডাবল অ্যান্ডেড কিউ বা সংক্ষেপে ডেক নাম শুনেই মনে হচ্ছে এর ক্ষমতা একটু বেশি হ্যাঁ ক্ষমতা বা বলা ভালো ফ্লেক্সিবিলিটি বেশি মানে নমনীয়তা কিরকম ডেকের বিশেষত্ব হলো এখানে ডেটা ঢোকানো মানে এনকিউ আর ডেটা বের করা মানে ডিকিউ এই দুটো কাজই কিউএর দুটো প্রান্ত থেকেই করা যায় ফ্রন্ট থেকেও আবার রিয়ার থেকেও দুটো মুখ দিয়েই ঢোকানো বা বের করা যায় হ্যাঁ আপনি চাইলে ফ্রন্ট দিয়েও ঢোকাতে পারেন আবার রিয়ার থেকেও বের করতে পারেন এটা কিন্তু সাধারণ কিউয়ের যে কঠোর ফাইফো নিয়ম তার থেকে বেশ আলাদা তার মানে এটা তো তাহলে দরকার মতো ফাইফো বা লাইফো দুটো নিয়মেই ব্যবহার করা যেতে পারে ঠিক তাই প্রয়োজন অনুযায়ী এর ব্যবহার বদলে নেওয়া যায় এর আবার দুটো ভ্যারিয়েশনের কথা সোর্সে আছে কি কি এক হল ইনপুট রেস্ট্রিক্টেড ডেক এখানে ইনপুট মানে ডেটা ঢোকানো শুধু একটা প্রান্ত সাধারণত রিয়ের দিয়েই করা যায় কিন্তু আউটপুট মানে ডেটা বের করা দুটো প্রান্ত ফ্রন্ট ও রিয়ার দিয়েই করা যায় আচ্ছা আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো আউটপুট রেস্ট্রিক্টেড ডেক এটা ঠিক উল্টো এখানে আউটপুট মানে ডেটা বের করা শুধু একটা প্রান্ত সাধারণত ফ্রন্ট দিয়ে করা যায় কিন্তু ইনপুট মানে যেটা ঢোকানো দুটো প্রান্ত ফ্রন্ট ও রিয়ার দিয়েই করা যায় এই ফ্লেক্সিবিলিটির জন্য এটা নিশ্চয় কিছু বিশেষ কাজে লাগে হ্যাঁ খুব লাগে যেমন ধরুন টেক্সট এডিটরের আন্ডু রিডু ফাংশন আন্ডু করলে কি হয় শেষ কাজটা বাতিল হয় মানে অনেকটা এক প্রান্ত থেকে ডিলিট করার মতো রিডু করলে বাতিল করা কাজটা আবার ফিরে আসে মানে অন্য প্রান্ত থেকে অ্যাড করার মতো ও হ্যাঁ ঠিক ব্রাউজারের ফরার্ড ব্যাকওয়ার্ড বাটনও কি এরকম হ্যাঁ ব্রাউজারের হিস্ট্রি ন্যাভিগেশনও অনেকটা এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করতে পারে এই উদাহরণগুলো দিয়ে ব্যাপারটা বেশ পরিষ্কার হল দারুণ আচ্ছা সবশেষে আছে প্রায়রিটি কিউ প্রায়োরিটি কিউ নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে অগ্রাধিকার বা প্রায়োরিটির একটা ব্যাপার আছে ঠিক ধরেছেন প্রায়রিটি কিউতে প্রত্যেকটা এলিমেন্টের সাথে একটা করে প্রায়রিটি ভ্যালু বা অগ্রাধিকার মান জুড়ে দেওয়া থাকে প্রায়রিটি ভ্যালিউ হ্যাঁ আর এখানে এলিমেন্টগুলো সাধারণ কিউ এর মতো কে আগে এসেছে সেই ফাইফো নিয়মে বের হয় না তাহলে এখানে বের হয় কার গুরুত্ব বেশি সেই ভিত্তিতে যে এলিমেন্টের প্রায়োরিটি ভ্যালু সবচেয়ে বেশি অথবা সবচেয়ে কম এটা কিভাবে ডিজাইন করা হচ্ছে তার উপর নির্ভর করে সেটাই কিউ থেকে আগে বের হওয়ার সুযোগ পায় মানে যার প্রায়োরিটি হাই সে আগে যাবে হ্যাঁ তবে যদি একাধিক এলিমেন্টের প্রায়োরিটি একই থাকে তখন তখন তাদের মধ্যে ফিফোনিও মানা হয় মানে একই প্রায়োরিটির এলিমেন্টগুলোর মধ্যে যে আগে ঢুকেছিল সেই আগে বেরোবে আচ্ছা তাহলে এটা সেই সব জায়গার জন্য যেখানে সব কাজ বা সব অনুরোধ সমান গুরুত্বপূর্ণ নয় যেমন সবচেয়ে ক্লাসিক উদাহরণ হল হসপিটালের ইমার্জেন্সি বিভাগ সেখানে তো লাইনে কে আগে এসেছে তার চেয়েও রোগীর অবস্থা কতটা সিরিয়াস সেটার ওপর ভিক্তি করে চিকিৎসা দেয়া হয় মানে প্রায়োরিটি অনুযায়ী সোর্সে একটা ভালো উদাহরণ দেয়া আছে ধরুন তিনজন রোগী রাহুল প্রায়রিটি 3 সাধারণ সুমন প্রায়রিটি ওয়ান খুব ক্রিটিক্যাল আর অর্পিতা পিতা প্রায়রিটি টু বেশ সিরিয়াস এখানে সুমন সবার আগে চিকিৎসা পাবে তারপর অর্পিতা। আর সব শেষে রাহুল যদিও তারা হয়তো এই অর্ডারের লাইনে আসেনি হুম আর কোথায় ব্যবহার হয় অপারেটিং সিস্টেমে প্রসেস সিডিউলিংয়ে এর খুব ব্যবহার আছে কিছু সিস্টেম প্রসেস থাকে যেগুলো খুব জরুরি মানে হাই প্রায়োরিটি সেগুলোকে সিপিউ আগে টাইম দেয় কিন্তু এই প্রায়োরিটি কিউ ব্যবহার করা কি সাধারণ কিউ এর চেয়ে বেশি জটিল বা এর কোনো অসুবিধা আছে হ্যাঁ একটু তো জটিল বটি। সাধারণ কিউয়ের চেয়ে প্রায়োরিটি কিউ ইমপ্লিমেন্ট করা আর ম্যানেজ করা একটু বেশি কঠিন কেন কারণ প্রত্যেকবার অ্যালিমেন্ট যোগ করার সময় বা বের করার সময় শুধু ফ্রন্ট বা রেয়ার দেখলে চলে না প্রায়রিটি অনুযায়ী তার ঠিক জায়গাটা খুঁজে বের করতে হয় বা সর্বোচ্চ সর্বনিম্ন প্রায়োরিটির অ্যালিমেন্টটাকে খুঁজে বের করতে হয় এর জন্য নিশ্চয়ই বিশেষ ডেটা স্ট্রাকচার লাগে হ্যাঁ অনেক সময় হিপের মতো ডেটা ব্যবহার করা হয় প্রায়রিটি কিউ ইমপ্লিমেন্ট করতে যেটা সাধারণ অ্যারে বা লিঙ্কডে একটু জটিল কিন্তু যেখানে প্রায়োরিটি ম্যানেজমেন্টটা খুব দরকার সেখানে এই অতিরিক্ত জটিলতাটা মেনে নিতেই হয় তাহলে বোঝা যাচ্ছে এই কিউ এর ধারণাটা মানে সাধারণ লাইন থেকে শুরু করে এত রকম জটিল সিস্টেম ম্যানেজমেন্ট পর্যন্ত নানা রূপে নানাভাবে ছড়িয়ে আছে একদম আমরা প্রতিদিন যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই ধরুন দোকানে লাইনে দাঁড়ানো বা ব্যাঙ্কে বা কল সেন্টারে অপেক্ষা করা কিংবা কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলে সেগুলো যে বরিশাইয়া প্রিন্ট হয় এগুলোর পেছনেও তো কিউয়ের কোনো না কোনো ফর্ম কাজ করছে ঠিক তাই আর এগুলো তো আমরা দেখতে পাই এর বাইরেও অদৃশ্যভাবেও এর ব্যবহার অনেক বানায় মানে প্রচুর যেমন যেমন ধরুন অপারেটিং সিস্টেমের ভেতরে নানা রকম টাস্ক সিডিউলিং নেটওয়ার্ক রাউটারে ডেটা প্যাকেট ম্যানেজমেন্ট মানে বাফারিং বিভিন্ন সফটওয়্যারের মধ্যে মেসেজ চালাচালি করার জন্য মেসেজ কিউ বা ওয়েবসাইটে যখন অনেক ইউজার একসাথে রিকোয়েস্ট পাঠায় সেগুলো হ্যান্ডেল করা এই সবই কিন্তু কিউয়ের বিভিন্ন ধরনের ওপর নির্ভর করে চলে তার মানে সিস্টেমের প্রয়োজন অনুযায়ী ঠিকঠাক কিউ সিম্পল সার্কুলার ডিকিউ নাকি প্রায়োরিটি বেছে নেওয়াটা খুব জরুরি খুবই জরুরি এটা সিস্টেমের পারফরম্যান্স রিসোর্স কতটা ভালোভাবে ব্যবহার হচ্ছে আর ইউজার এক্সপিরিয়েন্স এই সব কিছুর ওপর প্রভাব ফেলে কোন পরিস্থিতিতে কোনটা সবচেয়ে ভালো কাজ করবে এটা একটা গুরুত্বপূর্ণ ডিজাইন ডিসিশন আজকের এই আলোচনায় আমরা কিউ ডেটা স্ট্রাকচারের বেশ গভীরে যাওয়ার চেষ্টা করলাম আমরা এর মূল ভিত্তি নীতি থেকে শুরু করে এর প্রধান অপারেশনগুলো এন কিউ ডি কিউ পিক আর ইজমটি ইসফুল এগুলো নিয়ে কথা বললাম তারপর লিনিয়ার কিউয়ের সীমাবদ্ধতা আর তার সমাধান হিসাবে সার্কুলার কিউয়ের আইডিয়াটা পেলাম আরও ফ্লেক্সিবিলিটির জন্য ডেক আর প্রায়োরিটি হ্যান্ডেল করার জন্য প্রায়োরিটি কিউ এগুলোর কাজ আর ব্যবহার নিয়েও আলোচনা হলো। আশা করি এই আলোচনা কিউ নিয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি করতে সাহায্য করেছে আলোচনা শেষ করার আগে একটা জিনিস একটু ভাবার জন্য রেখে যাই হ্যাঁ বলুন আমরা প্রতিদিন যেসব ডিজিটাল সার্ভিস ব্যবহার করি বা ধরুন অ্যাপস চালাই সেগুলোর ভেতরে মানে একদম পর্দার আড়ালে কোথায় কোথায় এই কিউ এর মতো ব্যবস্থা কাজ করছে বলে মনে হয় যেগুলো হয়তো আমরা সরাসরি দেখতে পাই না যেমন যেমন ধরুন আপনি যখন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠান সেটা কি সাথে সাথেই চলে যায় নাকি সার্ভারে গিয়ে কোনো একটা কিউতে অপেক্ষা করে প্রাপকের কাছে ডেলিভারি হওয়ার জন্য ভালো প্রশ্ন অথবা যখন ইউটিউবে বা অন্য কোনো প্ল্যাটফর্মে ভিডিও দেখি নেটওয়ার্ক স্পিড কম বেশি হলে ভিডিওটা যাতে আটকে না যায় তার জন্য ডেটা যে একটা বাফারে জমা হয় সেটাও তো এক ধরনের কিউ তাই না সেটা কিভাবে কাজ করে হ্যাঁ ঠিক এই যে অদৃশ্য শৃঙ্খলাগুলো এগুলোর পেছনে যে কিউয়ের মিতিগুলো লুকিয়ে আছে সেগুলো নিয়ে ভাবলে হয়তো টেকনোলজির ভেতরের কারিগরি দিকটা আমরা আরও একটু ভালো করে বুঝতে পারব।